আসসালামুকুমাতিল রবিলামশ্রফিল ইউলমুরসলিন নবী না মহমদ ওহ ওমসানিলদ্দিন আবাদ পিস বাংলার সময় তো দর্শক শ্রোতা अपन प्रिय अनुष्ठान दर्शे हदीस निर्वाचित किताब बुलूगुल माराम फरज साल पद्धति एवं सालाद आदाय शेषे कि जिकिर आजकार दोला करब क्य भाव करब ये आलोचना आज आप जे पर्व आलोचना करब से हलो बाबो सला नफल सलाद सम्पर् খরচ ব্যতিরিকও নফল রয়েছে প্রতিটি ইবাদতের ক্ষেত্রে সেটা আমরা ইতিপূর্বে আপনাদেরকে আলোচনা করেছিলাম ইবন উমারের হাদিসেও আমাদের আলোচনা হয়েছিল কিছু একটা অংশ তার বাকি ছিল তাই সেটাকে পূর্ণ করার জন্যে আবারও আপনাদের কাছে সে হাদিসটি পাঠ করেছি আবদুল্লাহ ইবন ওমার রাজিয়াল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে আমি আল্লাহর নবী আলহ সালাতাল্লাম থেকে নফল সালাত দশ রাকাত আমি মুখস্থ করে রেখেছি ইয়াদ করে রেখেছি হেফজ করে রেখেছি দুই রাকাত জহরের পূর্বে দুই রাকাত জহরের পরে আর দুই রাকাত মাগরীবের পরে বাড়িতে আল্লাহ নবী আলিস সালাতাম আদা করতেন ওরাকাতাইনে বাদ আল ইসা ফিবাইতিহে আর ঈশার পরও দুই রাকাত সালাত বাড়িতে তিনি আদা করতেন ওরাকাতাইনে তাবলা সব আর সকাল অর্থাৎ ফজরের সালাতের আগেও তিনি দুই রকাত সালাত আদা করতেন এই হল দশ রাক সালাত মুহাই হাদিসমাম বুখারি ও মুসলিম বর্ণনা করেছেন আর জুমার পরেও আল্লাহ নবী আলহ সালাম দুই রাকাত সালাত বাড়িতে আদা করেছেন ঘরে আদা করেছেন সেটাও এখানে বর্ণনা করা হয়েছে বুখারি মুসলিমের অন্য বর্ণনায় কালি মুসলিমিন কানাইজাতলা আল ফাজরু আদা করতেন কি হাদিসে আছে বলেন পরবর্তীতে আমাদের আসবে তিনি কি সুরা ফাতে পড়েছেন না পড়েন নাই অর্থাৎ অত্যন্ত দ্রুত তিনি এই দুই রাখ সালাত আদা করতেন আল্লাহনবী আলহিসাল্লাম থেকে আবদুল্লাহমার রাজাহ আমাদেরকে তিনি কিভাবে সুনত নামাজ কত রাকাত কখন পড়তেন এটাকে শুনানুর রাতে বা বলা হয় এটা তিনি আমাদের কাছে বর্ণনা করে দিলেন যত বেশি নফল সালাদ আদা করা যাবে যত সুনত নামাজ বেশি করে পড়া যাবে মহানব্বুল আলমীরের নৈকট্য আল্লাহ রব্বুল আলমীর সান্নিধ্যও লাভ করা যাবে আর এর মাধ্যমেই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম জেনি মোহানবুল আলমিনের সবচাইতে নিকটের মানুষ তার সঙ্গে আমাদের হাসনাসুল আলাতে থাকার সুযোগ লাভ করা যাবে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী আলাইসাল্লাম জোহরের আগে চার রাকাত সালাদ তিনি কখনোই ছাড়তেন না ত্যাগ করতেন না আর ফজরের আগে দুই রাকাত শূন্যত তো তিনি কোনো সময় ত্যাগ করতেন না তাহলে এখানে ফজরের আগে দুই রাখা শূন্যত এটা তো অন্য হালিস দ্বারাও আমরা পেয়ে গেলাম বাকি বলছেন যে জোহরের আগে চার রাকাত কখনোই ছাড়তেন না আর আমরা ইতিপূর্বে আবদুল্লাহর হাদিসে জানতে পারলাম যে আল্লাহ নবী আলহ সালাম জোহরের পূর্বেও দুই রাখ সালাত আদা করেছেন তাহলে এর দ্বারা কি দুই হাদিসের মধ্যে দ্বন্দ্ব এটা কখনোই না বরং আবদুল্লাহ যা দেখেছেন তাই বলেছেন মা যা দেখেছেন তাই তিনি বলেছেন এর অর্থ হল আল্লাহর নবী আলিসাল্লাম জোহরের পূর্বে চার রাকাতে আদা করতেন তবে মাঝে মধ্যে দুই রাকাতও করেছেন যা আবদুল্লাহ ওমার দেখেছেন হাদিসটি ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই বর্ণনা করেছেন ও আনহার সবচাইতে যে সালাতের বেশি গুরুত্ব দিতেন সেটা হলো কি ফজরের দুই রকা সন্ন্যত সালাত এটি বুখারি মুসলিমের বর্ণিত হাদিস কোনো কোনো বর্ণা এমন আছে যে আল্লাহর নবী আলাই তু আসাল্লাম ফজরের দুই রেখা সুনত তিনি বাড়িতে এবং সফরে কোনো অবস্থাতেই ত্যাগ করতেন না সর্বদা এই দুই রেখা সালাদ তিনি আদা করতেন যতগুলি সুন্নত রয়েছে নামাজের আগে এবং পরে যে সালাদগুলি যাকে শুনানোর রাতে বা বলা হয় আমাদের সাধারণ ভাষায় যাকে আমরা শূন্যতে মহাক্কাদা সালাদ বলি এই সালাদগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো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 হযরীর দ্বীনের সুন্নতের হেফাজত করা একে যথা রীতি আদায় করা একজন মুসলিম হিসাবে একজন মুমিন হিসাবে এটা আমাদের দায়িত্ব ও কর্তব্য যা আমাদের দুনিয়ার কল্যাণ ও আখেরাতের কল্যাণ বই আনবে ওয়া قالت سمعت رسول الله صلى الله عليه يقول من صلى اثنتي عشر ركعه في يوم وليله بني له একজন সহধর্মিনী তিনি ছিলেন রাজুর বোন ছিলেন বাবা ইসলাম গ্রহণের আগেই ইসলাম গ্রহণ করেছিলেন এ উম্মা হাবিবা হিজত করে গিয়েছিলেন আবেসিনিয়া সেখানে তার স্বামী খ্রিস্টান হয়ে সেখানে মারা যায় আল্লাহর নবী আলিসাল্লাম উমে হাবিবার এই কঠিন অবস্থায় যখন সে এক বহির্দেশে পর দেশে রয়েছেন ওই মুহূর্তে তার স্বামীও মারা গেছেন বাবা তারা কাফের কোথায় আশ্রয় নিবে তাই মহানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম তার আবিষ্ণীয়া থাকতে তিনি বিয়ের পয়গাম পাঠিয়ে তাকে তার নিজের বন্ধনে বেঁধে নিলেন थारुंदा कराते दिन बारो रकत दस और दुई बारो नफल सलाद आदाय कर बिल्ना तरत बान्नाते ঘর বানিয়ে আল্লাহ হবে সুফহান তার জন্যে এর বিনিময়ে এর পরিবর্তে জান্নাতে একটি ঘর বানিয়ে দেবেন কত বড় এক মহান সুযোগ আমাদের জন্যে ত্রিমিদি নাহব তির্মিদি শরীফে অনুরূপ বর্ণিত হয়েছে ওয়া আদা ইমাম তিরমিজির বর্ণায় অতিরিক্ত এসেছে আরব আন কাবলা জোহর জোহরের আগে চার ওরাকা তাইনে আর জোহরের পরে দুই তলে ছয় হয়ে গেল ওরাকাইনে বাদল মাগরেব মাগরে পরে দুই তলে আট হলো ওরাকা তাইনে বাদল ঈশা এবং ঈশা সালাতের পরে দুই দশ ওরাকা তাইনে কাবুলা সলাত ইল ফাজরে আর হজরের আগে দুই রাখার সুন্নত এই টোটাল মোট ১২ রাকার সুননত যেটাকে আমরা বলি এই বারো রকাতের যে রাত দিনে পড়বে তার জন্য জান্নাতে একটি করা হবে মানবাইন কাবুলা আলা ওয়ারবাইন পাঁচ জনের বর্ণনা এসেছে যে জোহরের আগে চার রাকাত এবং জোহরের পরে পাঁচ রাকাত হেফাজত মানে নিয়মিত পড়বে আল্লাহ রব আলিন তার চেহারাকে হারাম করে দেবেন বন্ধুগণ ছোট্ট একটা বিরতির পরে আবার ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন আপনাদের সকলকে আলোচনা হচ্ছিল নফল সালার সম্পর্কে अल्लाहनबी आल सलाम्य जोहर आगे चार जोहर पर अल्लाहन के जहान नाम हराम जोहर आगे चार जोहर पर चार एक्टा होते जोहर आगे दुई जोहर पर एक होते हल की जोहर आगे चार पर उल्टा टे जोहर आगे दूरी যে কোনো কারণে আর পরে চার এই চার ধরনের যেকোনো একটা করাইতে পারে তাহলে সর্বোত্তম হলো আগে চার পরে চার এর পরেরটা হলো আগে চার চার এবং পরে দুই এছাড়া দুই দুই আর আপনার দুই চার সেটাও যায় রয়েছে আমরা সেটাকে খেয়াল রাখবো জহরের সালাতের এই সুন্নত বা মাগরিবের পরে সার পরে ফজরের আগে দুই রাকাত এর গুরুত্ব তাৎপর্য আমরা ইতিমধ্যে রাসুল্লাহামের আলোকে অত্যন্ত আব্দুল্লাবিন্লাহ আনহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহাল্লাম বলেছেন রাহিমাল আন ওই ব্যক্তির প্রতি আল্লাহর দয়া বর্ষিত হোক আল্লাহ ওই ব্যক্তির উপরে দয়া করেন রাহমত করেন সাল্লাহ আর কাবলাত জোহর জোহরের আগে চার রাকাত সালাত যে আদা করে তাহলে আসরের আগে চার রাকাত সুন্নত যে আদা করবে তার জন্যে আল্লাহ রব আলমিনের দয়া আল্লাহ রব রহমত বর্ষিত হবে बुजते जोहर आगे चार रून्न तो रही उत्साहित करार्ट के सबाई पढ़ते ना सूझ मत ये पढ़ा रसुल्लम सुन्नत मन रखते আসরের আগে দুই রাকাতের কথাও কিন্তু হাদিসে এসেছে তালে মাঝে মাঝে দুই পড়লেন মাঝে মাঝে চার পড়লেন এটা রাসুল সাল্লামের সুন্নত আমাদেরকে মনে রাখতে হবে এ হাদিসটি আহমদ আবু দাউদ্দ তিরমেজি বর্ণনা করেছেন ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান বলেছেন আর ইবন খোজাইমা হাদিসটিকে সহি বলেছেন ওয়ান অফ দি লাইফ রাজি আল মোজানি রাজি আন। থেকে আব্দুল মুজানি বর্ণা করেন যে আল্লাহ নবী সালাম বলেছেন তোমরা মাগরীবের আগে দুই রকা সালাত আদা করো তোমরা মাগরীবের আগে দুই রকা সালাত তৃতীয়বারে বললেন তোমরা মাগরীবের আগে আদা করো তিনবার সল্লো কাবুলো তৃতীয়বারে বললেন লিমান শাহ যে চাইবে কারণ সল্লো কাবুলাল মাল এটা নির্দেশ সূচক শব্দ ছিল অর্থাৎ অজীব পর্যায়ের যখন আল্লাহ নবী আলিসাল্লাম বললেন লিমান যে চাইবে এর মানে সেটা সুন্নত হয়ে গেল বা নফল সালাত হয়ে গেলনা এই জন্য সব সময় আদা করতে হবে এটা যেন না মনে নাই। এই হাদিসটি ইমাম বকের রহমতুল্লাহ আলাই বর্ণনা করেছেন তাহলে দ্বারা প্রমাণিত হলো যে মাগরিবের আগে দুই রাকাত অর্থাৎ হরস সালাত মাগরীবের আদা করার পূর্বে দুই রাকাত নফল সালাত আদা করা এটা একটি সুন্নতের অন্তর্ভুক্ত তবে সব সমার জন্য না বা এটা নফলের পর্যায়ে সাল্লাহ কাবুল ইবনে হেব্বানের বর্ণা এসেছে জাল্লা নবী আলহাতাম তিনি মাগরীবের পূর্বে মাগরীবের ফরসালাতের পূর্বে দুই রাক সালাত আদা করেছেন তার একদিক থেকে যেমন আল্লাহ নবীর মালিক রাজি আনহু থেকে মুসলিমের বর্ণে এসেছে তিনি বলেন যে আমরা সূর্য ডুবার পরে দুই সালাত আদা করতাম অর্থাৎ মাগরিবের ফরজের আগে দুই রাখা সন্ন্যত আজানের পরে وكان النبي صلى الله عليه وسلم يرانا الله الرسول আমাদেরকে দেখতেন ইসরাত আদ করতে ফলামিয়া মুরনা ওয়ালাম ইয়ানহানা আল্লাহ রাসূল আমাদেরকে নির্দেশ করতেন না আবার নিষেধও করতেন না অর্থাৎ সমর্থন করতেন হাদিস তিন প্রকার একটা কাউলি রাসূলের বাণী একটা ফয়লি মানে রাসূলের কাজ একটা তাকররি মানে রাসূলের সমর্থন তাহলে মাগরিবের পূর্বে দুই রাকাত এই সালাত রাসুসাল্লামের কাউলি ফেয়েলি এবং তিনটি তাকিসের প্রকার দিয়ে আগে এই দুই সুসাব্যস্ত কাজেই মাগরীবের সুন্নত দেখা যায় এটাই যেন সূন্যরটা উঠেই গেছে আমরা দর্শক কে বলবো আপনারা এই সূন্যরটাকে জীবিত করার চেষ্টা করবেন আমরা যদি এই দার্শ হাদিসের মাধ্যমে হাদিস জানার পরেও जाल्ला नबी आलमीबे आजान गले सहबाई कलम जार जार एक खुटी सामने सलाद अदा कर शुरू करतेंधिक संख्यक सहबी এই মাগরীবের ফরজের আগে আজানের পরে এরা বুঝি মাগরীবের পরের দুই রেখার সুন্নত আদা করতেছে তাহলে এত একটা শক্তিশালী হাদিস দ্বারা প্রমাণিত সুনত ন আমরা ইমাম সাহেবদেরকে উৎসাহিত করুন এই সুন্নত গুলি এই হাদেশগুলি পড়ে পড়ে তাদেরকে বুঝিয়ে আমল করার জন্য উদ্বুদ্ধ করুন এটাই হবে ইমাম সাহেবদের দায়িত্ব ও কর্তব্য আল্লাহী আলিসালামের দুই রকাত খুব হালকা করে আদায় করতেন এমনকি আমি বলতাম যে আল্লাহর নবী আলি সালাতাম এই দুই ডাকাত সালাতে উনি কি সুরা ফাতেহা পড়েছেন না পড়েন নাই एर अर्थ हलो आल्ला नबी आल्लाम साधारण सलादीर स्थिर भाव लम्बा आदा करतें फजर सुन्नतर क्षेत्रिक हारे तुलना मूलकूत करतें तला आन मन करतम आल्ला नबी की सुरा फातेहा पढ़े ना पढ़ें नाई फजर दुई रेखा सुन्नते यह आल्ला नबी आलिसम अनुपतिकारे मान अन्य सलाते हैं बुखारी और मुस्लिम बर्ना करबी सुन्न कित वर्णित होना থেকে তিনি বলেন আল্লাহ নবী আলাই ফরের দুই রেখা সুন্নত সালাতে প্রথম রাকাতে সুরা ফাতেহার পরে হালকা ফিরুন সুরা কা ফিরুন পড়তেন এবং দ্বিতীয় সুরা পরে সুরা এছাড়াও সুরা কাফির এবং ইখলাস বেতরের সালাতে পড়তেন মাগরীবের দুই রাখা শূন্যতে আল্লাহ নবী আলসালাম এই দুটি সুরা পড়তেন শেষ করে মাকাম ইব্রাহিম সামনে করে সেখানেও সুরা কাফিরুন এবং ইখলাস পড়তেন কাফেরুন এ ক্লাসের আমল একাধিক হাদিস দ্বারা আমাদের কাছে প্রমাণিত এই জন্য ফজরের শূন্যতে পড়ার সময় আমরা যথাসম্ভব এই দুটি সুরা পড়ার চেষ্টা করবো এটা একটা শূন্যত এছাড়া আল্লাহর কখনো কখনো ফজরের শূন্যতে প্রথম রাকাতে কৌল আমানটি এবং সুরা আলী ইমরানের কলিয়া কিতাবে আয়তী মাঝে পড়তেন এটা আমরা মুহস্ত করে নিয়ে হজরের সুন্নতে আমরা এই রাসুলের সুন্নতের আমল করার চেষ্টা করবা রাজি আল্লাহা আল্লাহ নবী আলী সাল্লা আরো একটি সুনত আমাদেরকে উপহার দিচ্ছেন আর সেটি হলো কি যে আল্লাহ নবী আলী সাল্লা হজরের দুই রাখা সুনত আদায় করার পরে তিনি শুয়ে যেতেন কোনো কোনো বর্ণা আছে যে হাতটা দিয়ে মাটির উপর রেখে উঁচু করে শুয়ে যেতেন আল্লাহ আদায় করার পরে হাত মাটির বাবুদে রেখে তিনি শুয়ে পড়তেন ডান কাত হয়ে ওয়ান আহমেদ ওখানে আল্লাহ নবী আল্লাহালাম এর আগের হাদিস মা আয়েশা আল্লাহ নবী আল্লাহাম ডানুয়ে যেতেন এটা বোখারী শরীফ হাদিস মা আয়েশা বর্ণনা করছেন আবু হার থেকে রাসু উল্লাহাম বলেছেন যখন তোমাদের কেউ ফজরের দুই রা কাজ সালাদ সুন্নত আদা করে নিবে ফাল তাদের আলাহিল আইমান সে ডান কাঁধের উপরে শুয়ে যায় এটা অজীব ফরজ নয় তবে একটি সুন্নত এ হাজি বর্ণকাশিম আবু আবুদাউদ্ তিরমিজি আসাহ ইমাম তিরমি হাজিকে সহি বলেছেন এদ্বারা আমরা বুঝতে পারলাম যে ফজরের দুই ডাকার সন্নত আদা করার পরে আল্লাহ নবী আলিসালাম তিনি ডান কাঁধ হয়ে শুয়ে যেতেন হাতটা খাড়ো করে হাতে হাতের উপরে গাল ডান ডানগালটা রেখে দিয়ে এটা যেমন তিনি আদা করেছেন এটাকে যেমন তার ফেল কাজ তার বাণী তিনি করতেও বলেছেন এক্ষেত্রে বাড়িতে সুন্নত আদায় করে কেউ যদি এইভাবে শুয়ে ডান কাঁধ হয়ে শুয়ে যায়